আমাদের সব ভাই বোনদেরকে সারা দুনিয়ার যে যেখান থেকে আমাদের কোরআন এর আয়োজন দেখছেন আপনাদেরকে ওয়েলকাম করছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোরআন কেন্দ্রে কি আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আলোচনা করছি আমরা শুরু থেকে সংক্রান্ত আলোচনা শুরু করেছিলাম। এবং আগের আমরা এই সংক্রান্ত কথা বলেছি। এপিস অনেক বড় বিষয় এজন্য জন্য তাকুয়ার আলোচনা আমরা আজকের এপিসডে আমরা কন্টিনিউ করছি ইনশাআল্লাহ এর আগে যে কথা আমরা বলেছি যে তাকোয়া হলো এমন জিনিস দুনিয়ার কেউ দেখে না কিন্তু রব্ব আলমিন আল্লাহ দেখেন দুনিয়া কেউ জানে না কিন্তু আমাদের দুই ঘাড়ে দুটো ক্যামেরা আছে এই ক্যামেরার নাম হলো কেরাম এটা হলো ক্যামেরার নাম কোরআনের ভাষায় আর এই ক্যামেরা আমাদেরকে রেকর্ড করবে মনে করেন আমরা অনেক ইয়াং ছেলে মেয়েরা আছি কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই আমরা ইউনিভার্সিটিতে গিয়ে কি করছি এটা তো মা বাবা জানে না কিন্তু আমার মা বাবা যেখানে পৌঁছায় না সেখানে আল্লাহর বলে আল গিয়ে পৌঁছেন কিন্তু এরপরে তো আজকাল দেখেন স্মার্টফোন বের হয়েছে যদিও করতেছি না আমি এখানে আমরা কি করি এখানে আমাদের ফেসবুক আছে এখানে টুইটার আছে এখানে আমাদের ইমেইল আছে এখানে আমাদের টেক্সট মেসেজিং আছে দেখেন আপনি কি টেক্সট মেসেজ লিখতেছেন এটা আপনার বাবা না মা জানে না টিচার জানে না উস্তাদ জানে না কিন্তু রবমিন আল্লাহ রব আলমিন কিন্তু জানেন আপনি কি লিখেছেন যদি বিশ্বাস না হয় আপনি গ্রামীণ ফোন ব্যবহার করেন আর বোর্ড অফ ইন্ডিয়া ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন না কেন আপনি আপনি ওদেরকে ফোন করে বলবেন যে আমি যে টেক্সট মেসেজ গুলো পাঠাইছি এটা প্রিন্ট আউট আমার কাছে পাঠায় দাও তাহলে ওদের কাছে আপনার প্রিন্ট আউট আপনার পাঠায় দিতে পারবে আপনার কাছে একটা গ্রামীণ ফোন অথবা আপনার ভোডা ফোন এই ফোন তাদের রেকর্ড যদি থাকে তাহলে আল্লাহ রেকর্ডটা কত ইম্পর্টেন্ট আপনি চিন্তা করে দেখেন আর একদিন রব আলমিন আল্লাহ তহ আমাদেরকে এগুলো দেখাবেন দেখাইলে আমরা শর্মিন্দা হয়ে যাব যে হাই হায় আমার মা জানতো না বাবা জানতো না বড় ভাই জানতো না আমি কলেজে গেলে ইউনিভার্সিটিতে গেলে আমার টিচার আমাকে কত ভালো মনে আমাকে কত ভালো জানতো দেখে মানুষ বলবে এই কিতাবটার কি হলো এই রেকর্ডার কি হলো এটা কেমন দেখি বড় বড় জিনিস যেমন আছে ছোট ছোট জিনিসও আছে সব কিছু দেখি আল্লাহ রাবুল আলমিন এখানে জমা করে রেখেছেন রেকর্ড করে রেখেছেন দিন মানুষ দুনিয়াতে যা কিছু করেছে সব আল্লাহর দেখতে পাবে দেখেন ভাইরা বোনরা যে আমি আপনাদের দিকে তাকাই আছি হঠাৎ করে আমি ডাইন দিকে তাকাই বাম দিকে তাকাই আল্লাহ রবাহ আলমিন এটাও জানেন আমাদের চোখে যে ফাঁকি দেয় আল্লাহ রবাহ আলামিন বলেছেন ওয়াই আর একদিকে তাকান আল্লাহ এটা রেকর্ড করেন আল্লাহ সেটা সম্পর্কেও জানেন আল্লাহরবুল্লা আলমিন অন্তরের মধ্যে আমরা কি গোপন রাখি তাও জানেন আল্লাহ এই জন্য দিন আমরা শর্মিন্দা হয়ে যাব। আমরা কত গুনের কাজ করি কত অন্যায় কাজ করি আমার বাবা জানে না মা জানে না স্বামী অন্যায় করে না স্ত্রী অন্যায় আলমিন ঠিকই জানেন আর সেজন্য আল্লাহ আলিম আলামিন সব কিছু জানেন কিছু দেখেন আল্লাহর ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখে এই যে ফিলিং এই যে আন্ডারস্ট্যান্ডিং এই যে আপনার ইমোশন এবং এই যে আপনি অনুভব করছেন। আপনার অনুভূতি আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ আমাকে রেকর্ড করছেন এটার কারণে যদি আলামিন। আল্লাহকে আপনি ভয় করেন অন্যায় কাজ না করেন তাহলে সেটাই হলো তাকুয়া আর এই তাকুয়া হলো এমন তাকুয়া এই তাকুয়া যদি মানুষের মধ্যে থাকে সম্মানিত ভাই বোনেরা তাহলে পুলিশ আর দারোগা লাগে না আর অনেক কমে যায় সমাজের মধ্যে অপরাধ থাকে না কারণ আল্লাহকে ভয় করে মানুষ অপরাধ থেকে ফিরে থাকে আর এজন্যই তা বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কি আমাদের লিডার এই সব থেকে যার মর্যাদা বেশি সেইম যে আপনি নবী হলে কি হবে সব থেকে বেশি তাকে আপনার আছে স্টিল আপনাকে আল্লাহকে ভয় করতে হবে সুভান আল্লাহ এবং আল্লাহ নবী করেছেন তার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে প্রতিদিনে লম্বা সময় তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় তিনি কের পড়তেন আপনি কেন করেন আপনার জন্য তো আল্লাহ আগের পরের জীবনের গুনা মাফ করে দিয়েছেন আপনি এত কষ্ট কেন করেন আল্লাহ নবী কত সুন্দর করে জবাব দিয়েছেন আপনারা আল্লাহ আল্লাহ দিলেন আফালু আকরা আমি কি একজন শুকর বান্দা হব না আমি কি একজন গ্রেটফুল হব না। আল্লাহর শুক্রিয়া জানানোর জন্য এত লম্বা নামাজ পড়ি সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল তিনি দেখেন আমরা সবাই মরণকে ভয় পাই মরিতে চাই না আমি সুন্দর ভুবনে তোমাদের মাঝে আমি বাঁচিবার চাই আমরা মরতে চাই না যত দুই দিন আরো দুই মাস দুই বছর দশ বছর পাঁচ বছর বেশি বাঁচা যায় বাঁচতেই চাই আমরা মরতেই না, কারণ কবরে আজাবের ভয় আর আল্লাহর আলমিনের কাছে চলে যাবেন আপনি আল্লাহর কাছে চলেও যেতে পারেন আর আপনি দুনিয়াতেও থাকতে পারেন যে অপশন আপনার পছন্দ হয় সেটা আপনি আমরা বলতাম না না দুনিয়ায় থাকি কারণ আমাদের আমল খারাপ রসোল্লাহ আলহিউ এর মধ্যে আতক সব থেকে বেশি আল্লাহকে ভয় করেছেন এবং আল্লাহর কাছে যাওয়ার জন্য তিনি রেডি হয়ে গেছেন মেম্বারে যারা যেদিন তিনি আলমিনের কাছে চলে যাওয়া পছন্দ করেছেন তিনি কেদে ফেললেন তিনি তার চোখ দিয়ে ধর করে পানি পড়ল। আবু সাইদ খুদরিংম্যান তিনি মজলিশে ছিলেন তিনি বলছেন যে আমারও খুব বিরক্তি লাগলো যে আল্লাহ রসুল কিছু একটা বলার আগে আবুবাকর কেন কান্না শুরু করে বুড়ো বেটা মনে হয় কিছু বুঝে না দুপুরে যখন দেখলা আল্লাহ রসুলের পরে আর বেশি দিন থাকলেন না তখন আবু বর্ণনা হয়েছে দুনিয়ায় থাকা অথবা চলে যাওয়া তিনি হলেন আল্লাহ নিক এবং আবু বকর আমাদেরকে জানাইছেন এই সম্পর্কে তিনি বলতেন আর কানতেন আল্লাহ নবী आलमीन आल्ला चले जाए बल्ला कत खुशी कष्टी कष्ट कर रे घुमाते काफे मुश्रिक आल्ला दिए दुनिया सब कष्ट शेष हो जाए चले जाब आलमी आल्ला रसुल এতোয়াত ছিল এত মুখ উচ্চায় তিনি বসে গিয়েছিলেন আর তিনি চলে যাচ্ছেন আল্লাহ রফিক আল্লাহ রফিক হে আল্লাহ তুমি সবচেয়ে বড় বন্ধু হে আল্লাহ সবচেয়ে বড় বন্ধুকদের সঙ্গে সর্বশ্রেষ্ঠ তাকুয়া নিয়ে দুনিয়া থেকে তিনি বিদায় হলেন এই তাকুয়া সম্পর্কে আরো কথা হবে আপনাদের সঙ্গে আরো আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের সামনে এসে হাজির হব। তবে এর মধ্যে সময় হলো খানিক্ষণের বিরতি নেওয়ার পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও लक्ष्य उद्देश्य छुपुर बारोटाय থেকে মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকসাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য করতে হবে দ্বারা হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল বিন ইউসুফ ডক্টর আবু পাক মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कैम छह सलम कथाज हादिसर इम विकाश परी अनुष्ठान তিনি সর্বোচ্চ তাকুয়া নিয়ে এই নবী কেউ আল্লাহ বলছেন আপনি আমি তাহলে আল্লাহকে কত ভয় করতে হবে আল্লাহকে আমরা কিভাবে ভয় করব। কিছু ইয়ং ছেলেমেয়েরা যারা ইউনিভার্সিটিতে যায় এবং আপনারা জানেন ওয়েস্টার্ন কান্ট্রি হিসেবে এখানে তো বিভিন্ন সব তো তো তো আছে আছে এখানে তারা আমার কাছে আসে জিজ্ঞেস করেন যে শেখ আমরা তো ইউনিভার্সিটিতে যাই সেলেরা মেয়েরা এবং বিভিন্ন ধরনের ফেতনা এবং ভালো মানুষের সংখ্যা তো কম মানুষ তো সবাই চরিত্রহীন হয়ে যাচ্ছে আমরা কিভাবে তাকর উপরে থাকতে পারি কিভাবে আমরা আমাদের ইমানকে ঠিক রাখতে পারি আমরা কিভাবে আমাদের আমলটাকে ঠিক রাখতে পারি নিজেদের চরিত্র করেছি আপনাদের জন্য একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা যদি আল্লাহর এই কথার উপরে যদি তোমাদের ইমান থাকে এবং সবসময় এই কথাটা মনে রাখবা কথাটা হলো কি আল্লাহ আলাহ হলেন আল্লাহ এবং আল্লাহ আল্লাহ সবকিছু শোনেন সবকিছু দেখেন আল্লাহ আল্লাহ এবং দেখছেন। এইটা যদি তোমাদের মনে থাকে তাহলে তুমি অবৈধভাবে কোনো ছেলে হলে মেয়ের সঙ্গে দেখা করবে না মেয়ে হলে ছেলের সঙ্গে দেখা করবে না তুমি কাউকে ফাঁকি দিবে না তুমি কোন জায়গায় সুযোগ আছে বাসে তুমি ভাড়া না দিয়ে যাবে না এই জন্য আল্লাহর আলামিন হলেন এবং আল্লাহ সবকিছু শুনছেন এবং আল্লাহর আলমিন সবকিছু দেখছেন এই প্রাকটিস যদি আমরা করি তাহলে আমাদের তাকুয়া বৃদ্ধি পাবে আর তাকুয়াটা মূলত বেশভূষার নাম নয় কিন্তু আপনি যে একজনে খুব সুন্দর টুপি পরে জামা পরে লম্বা দাড়ি রাখে এটা কিন্তু মোত্তাকি হওয়ার লক্ষণ না কারণ লম্বা দাড়ি দেখে লম্বা জামা পরে টুপি পরে অনেকে চুরি তো করতে পারে সুন্দর কথা অমর রাজি আল্লাহ তালু সব কথাই তো সুন্দর এটা একটা সুন্দর কথা তিনি বলেছেন এরকম আল্লাহর এবাদতে বেশি মুশগুল থাকা এটা যেন তোমাকে ইম্প্রেস না করে এটা দেখে যেন তুমি খুশি হয়ে না যাও আল্লাহ কিন্নার ব্যক্তি হলো আসল ব্যক্তি ওই মুসলমান হলো আসল মুসলমান কে দেখলে কে ভয় করে আল্লাহ দেখেন আল্লাহকে ভয় করে আল্লাহ যে রেকর্ড করছেন আল্লাহ সবকিছু দেখছেন আর আল্লাহ সবকিছু শুনছেন এটার উপরে ভিত্তি করে সে কি করে আমানতের খেয়ানাত করে না তখন তুমি মনে করবে যে না সলিম ইস পারফেক্ট এটা একজন ভালো মানুষ এই আয়াতের মধ্যে মূলত এই সবার জন্য হেদায়ত আমাদের সবার জন্য আলে সবাব একটা কথা আছে যে স্পেসিফিক যে রিজনে কোরআন নাজিল হয় এটার মধ্যেই কিন্তু তার হেদায়ত সীমাবদ্ধ থাকে না বরং এটা ওয়াইড হয়ে যায় এটা আম হয়ে যায় এটা সবার জন্য আপনার হয়ে যায় সেভাবেই কিন্তু এরপর আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করবেন খালি আল্লাহকে মানবেন কাফের মুশারিকরা যত ভালো ভালো নিয়ম বের করুক যত অ্যাট্রাকটিভ নিয়ম বের করুক যত কিছুই করুক না কারণ আপনি তাদেরকে ফলো করবেন না দেখেছেন তো আল্লাহ কত সুন্দর করে বললেন আমরা তো কম্প্রোমাইজ করে হলি যে ইসলামও কিছু মানি অন ইসলাম আর হিন্দুরা একাকার হয়ে যায় যেমন আল্লাহ মোহাম্মদ তোমার সঙ্গে তো গন্ডগোল করে আর আমরা পারলাম না আস এক কাজ করি একদিন আমরা আমাদের লাত লজ্জা হবল এদের আমরা ইবাদত করি আর একদিন তোমার আল্লাহর নামাজ পড়ি তো তুমি আমাদের সঙ্গে শরিক হও আমরা তোমার সঙ্গে শরিক হই পক্ষ থেকে আসা সুরা সুরাত সবাই জানেন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে বলে দিলেন কি বললেন কলিয়াই হে নবী বলুন হে কাফিরা আবুদুমাত যাদের পূজা করো আমি তার পূজা করি না আমি তার ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করি না ফুলিয়া আইও হালকা মা আধ আর আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা যার ইবাদত করব না আমি বার ইবাদত করছি তোমরা তার ইবাদত করবে না কুম তোমরা তোমাদের পথে চলো ফয়সলা হলো হাতুম আল্লাহু ফাসেল রব আলিন আল্লাহ বিচার করবেন কার পথ ঠিক আর কার পথ বেঠিক কাজেই শুধু তাকুয়া থাকলে হবে না কারোর কথা শুনি না শুনি। আলমিন আমরা বলি ইসলামের ঘোষণা তাকুয়ার ঘোষণা হলো একটা বিপ্লবী ঘোষণা যে আমি কাউকে ভয় করি না কাউকে আমি হই না, কারো সামনে কত ধরনের লোভ লালসা টেম্পেশন নিয়ে তারা আসছে না এসে বলছে পয়সা লাগলে পয়সা নেয় অসুবিধা নেই যদি তুমি সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও বিয়ে করায় দেই। যদি তুমি নেতৃত্ব চাও লিডার হইতে চাও মক্কা লিডার তোমার যদি তারা আসমানের সূর্য এনে আমার ডান হাতে দিয়ে দেয়াল আর চাঁদটাকে আসমান থেকে এনে আমার বাম হাতে দেয় আমি কোন সময় এটাকে বন্ধ করব না আমি হয়তো এই পথে শহীদ হয়ে যাব হালাক হয়ে যাবো অথবা আল্লাহ দিনকে বিজয়ী যদি করেন তখনও হয়তো আমি স্টাব করতে পারি এই ঘোষণা আল্লাহ নবী তখন দিয়েছিলেন আবু তালেবের আগে আমরা জানি যে বড় বড় লিডাররা যারা ছিল তারা এসেছিল তারা এসে এই কথা বলেছিল তার মধ্যে বড় লিডার বলতে যাদেরকে বোঝায় এভরি ওয়ান ইস দেয়ার এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম তিনি আল্লাহর নবী সাল আলিহিবাসাল্লাম তিনি এ ব্যাপারে কম্প্রোমাইজ করলেন না কাজেই এটাই হলো তা কাহা যে আল্লাহকে ভয় করি আর আল্লাহর ব্যাপারে কারো সঙ্গে সাথে আল্লাহ আপনি একটা জিনিসকে ফলো করবেন আপনার কাছে যে ও এসেছে আর দুনিয়ার মানুষের আমল সম্পর্কে আল্লাহর অবশ্যই খবর আছে কারণ আল্লাহ তো সিসি ক্যামেরা বসায় খবর তো অবশ্যই আছে আল্লাহ তো ক্যামেরা ছাড়াও খবর নিতে পারেন কিন্তু আল্লাহ সিস্টেম করেছেন আল্লাহ দিয়ে আমাদেরকে যেন হেদায়তের পথে নিয়ে আসেন এবং আল্লাহ সুহান এই কোরআনের আলো দিয়ে আমাদের জীবনটা যেন সুন্দর করে দেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত Oh uh -huh.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 मोमिन बंदार निजर प्रति क्या के इलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगलेश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 এবিএম প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহময় এবং প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে। আলিমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস